সালমান ফরশি রাজু তালু হতে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন গোসল করে এবং যথাসাধ্য ভালো রূপে পবিত্রতা অর্জন করে ও নিজের তেল হতে ব্যবহার করে বা নিজ ঘরের সুগন্ধি ব্যবহার করে অতপর বের হয় এবং দুজন লোকের মাঝে ফাঁক না করে অতপর তার নির্ধারিত সালাত আদায় করে এবং ইমামের খুদ্া দেয়ার সময় চুপ থাকে তাহলে তার সে জুমা হতে আরেক জুমা পর্যন্ত সময়ের যাবতীয় গুনা মাফ করে দেয়া হয়